পুরুষের সামনে নিজেকে আরো আকর্ষণীয় ভাবে তারা কি সুন্দরী নয় আসলে এই কর্পোরেট জগতের কাছে দেহের লাময়তা হলো কুমারিত্ব সুন্দরী কুমারী নারীদেরকেই বেছে বেছে ভোগবাদী মরলদের হাতে তুলে দেয়া হচ্ছে এটাকেই ওরা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 মনোরঞ্জনের জন্য নয় এটা কি লক্ষ পুরুষের ললুপ চাকনী মেটানোর জন্য নয় হে মুসলিম বোনেরা সুস্থ বিবেক দিয়ে চিন্তা করো ইসলাম তোমাকে যে সম্মান দিয়েছে ইসলাম তোমাকে যে সম্মানের জীবন দিয়েছে তুমি সেই সম্মানকে ফেলে কোন দিকে ধাবিত হচ্ছ ইসলামের উপস্থিতি আজকে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে কিছু কথা বলবো এমন এক ফিতনাময় সময় আমরা বসবাস করছি যখন ভালোমন্দের সঙ্গেই পাল্টে গেছে স্বাভাবিকতা আর অস্বাভাবিকতার ধারণাই বদলে গেছে সভ্যতার নামে মানুষ দিন দিন অসভ্য হয়ে উঠছে যে যত নগ্ন অশ্লীল ভাবভঙ্গী প্রকাশ করতে পারে তাকে বলে আখ্যায়িত করা হচ্ছে অথচ ইউরোপীয় সাদা চামড়াধারীরা যখন প্রথমবার আমেরিকায় পা রেখেছিল তখন তারা আমেরিকার আদিবাসীদের দেখে বর্বর অসভ্য বলেছিল কারণ আমেরিকান আদিবাসী নারীরা তাদের দেহকে অনেকাংশেই উন্মুক্ত রাখত আর ইউরোপীয়রা তখন তিন চার স্তরের কাপড় দিয়ে শরীর ঢেকে রাখত। তখন কাপড় দিয়ে দেহ ঢাকাকেই কিন্তু আজ হয়েছে ঠিক রাখতোটা তারা আজ, নগ্নতা আর কে সভ্যতা বলছে কে কত স্বল্প পোশাকে নিজেদেরকে প্রদর্শন করতে পারে এরই প্রতিযোগিতা চলছে পুরো বিশ্ব জুড়ে নব্য সভ্যতার দাবিদার অসভ্য মানুষগুলো নারীদেরকে ভোগ্য পণ্যে পরিণত করেছে আজ নারী দেহের দাম নির্ধারিত হচ্ছে খোলা বাজারে নিলাম হাঁকিয়ে তবে রং লাগিয়ে নারীরাও তাই শুরুতে পারে না। কিছু অর্জনের জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে নাকি ভোগবাদীদের লালসার শিকার হয়ে সম্ভ্রম হারানোর পথ ধরেছে বর্তমানে নারীদের সতীর্থ সম্ভ্রম হারানোর এমন এক অসভ্য আয়োজন হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স এমন হরেক নামে যার জাকজমক আয়োজন চলছে দুঃখজনক হলেও সত্য এসব জঘন্য প্রতিযোগিতা আজ শুধু বেদিনদের মধ্যেই সীমাবদ্ধ নয় মুসলিম দেশে দেশে মুসলিম নারীদের মধ্যেও তা মহামারী রূপে ছড়িয়ে পড়েছে প্রিয় সুধি আমরা সবাই জানি পর্দা করা ফরজ সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তা দেখা এগুলো যে হারাম এটাও আমরা সবাই জানি কিন্তু এসব ঘৃণ্য আয়োজন বন্ধ করতে কয়েকজন প্রতিবাদ করি ইসলামের ন্যূনতম জ্ঞান থাকা যে কোনো মানুষের কাছেই এসব প্রতিযোগিতার উদ্দেশ্য আর কিছুই না ইতিহাসের প্রথম সুন্দরী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন গ্রিসে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতা শুরু হয়েছিল আঠারোশো সালে কিন্তু সেই সময়কার সরকারের রক্ষণশীল মনোভাবের কারণে কর্তৃপক্ষ আজ বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে এই নোংরামি ছেয়ে গেছে নারীবাদের স্লোগানের আড়ালে নারী দেহের উন্মুক্ত প্রদর্শনী আজ সভ্যতা শিল্পে পরিণত হয়েছে যেই মেয়েটি আজ নিজ দেহ উন্মুক্ত করে তৃপ্তির ঢেকুর তুলছে কিছু খেতাবে ভূষিত হয়ে নিজেকে দেশ জাতির গর্ব মনে করছে কিছুদিন পরে সেই বুঝতে পারে এই খেতাবের ললুপ দৃষ্টি পুঁজিবাদের সফল প্রদর্শনী কিন্তু তখন সেই ইচ্ছে করলেও আর সহজে ফিরে আসতে পারে না হীন ক্ষেতি আর চমক পথ কেরিয়ারের মোহে পুঁজিবাদের পণ্য হিসেবেই নিজেকে বিক্রি করে দেয় সে আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে এই সুন্দরী প্রতিযোগিতা বা নারী দেহ কিভাবে পুঁজিবাদের জন্য পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এই যে আপনি লাখ লাখ সাবান সাবান কিনেন আপনাকে করে কালো চামড়াকে সাদা কাতারে নিয়ে যাবে এর বাকি এর প্রমাণ হিসেবে আপনাকে দেখানো হচ্ছে বড় বড় নায়িকা মডেলরা এই সাবানের বিজ্ঞাপন করে দেহ উন্মুক্ত করে বোঝায় এই সাবান লাগাও দেহে ফর্সা হবে আজকে পছন্দের তারকারা যে সাবান ব্যবহার করে আপনিও তাই ব্যবহার করেন তারা যে ক্রিম মাখে আপনিও তাই মাখেন অন্ধের মতো করে চলছে যেখানে ঘুরে ফিরে সব পুরুষেরই মনোরঞ্জন হায় রে নারী স্বাধীনতা পুরুষতন্ত্রের বিরুদ্ধে জেগে ওঠা বাস্তব ঘটনা থেকে জানা যায় লাক্স চ্যানেলাই সুপার প্রতিযোগিতার জনৈক বিচারক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক সুন্দরী প্রতিযোগীকে উদ্দেশ্য করে বলেছিল তোমার মধ্যে যৌবনের ভারী অভাব আর মেয়েটি তাতে খুব মন খারাপ করল পুরুষের সামনে নিজেকে আরো আকর্ষণীয় সে কারণ নয়তো সে হেরে যাবে এভাবেই কুমারী মেয়েদের তারা নগ্নতা শেখাচ্ছে কই বিবাহিতরা তো সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না তালাক প্রাপ্তরাও পারে না কেন তারা কি সুন্দরী নয় টাকার মেশিন বানিয়েছে আয়ের মাধ্যম বানিয়েছে হে মুসলিম ভাই বোনেরা এই অসভ্য ইতরেরা একদিকে এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বোধ মেয়েদের বাজারের পণ্য বানাচ্ছে অন্যদিকে টেলিভিশনে সম্প্রচারের মাধ্যমে পুরো দেশের যুবক শ্রেণীর সামনে এই অসভ্য বাজারকে উন্মুক্ত করে দেখাচ্ছে তাদেরকে জেনা ব্যবচারের দিকে ধাবিত করছে আর বাসায় বসে থাকা মেয়েদেরকে লক্ষ্য করে বলছে তুমিও দেখিয়ে দাও তোমার কি আছে তুমিও এভাবে সমাদৃত হবে তারকা সেলিব্রিটির খেতাব পাবে মিস বাংলাদেশ মিস ওয়ার্ল্ড মুকুট লাভ করবে জেনে রাখো হে বোন তোমার এই দেহ তোমার এই সৌন্দর্য মহান আল্লাহর দেয়া নেয়ামত সঠিক ক্ষেত্র ছাড়া যা অন্য কোথাও প্রদর্শনের কোনো সুযোগ নেই তুমি যদি লঙ্ঘন করো তবে এর জবাব অবশ্যই নিজ সামনে সেদিন কাজে আসবে না, দেহ আল্লাহ পর্দাবৃত্ত করার আদেশ দিয়েছেন সেই দেহের অশ্লীল প্রদর্শনী মানবতার জন্য যে কত লজ্জাজনক তাও আবার সেই দেহ নিয়ে বাণিজ্যে মেতে ওঠা এটা যে কত জঘন্য তার বলার অপেক্ষা রাখে না মানুষ এটাকে স্বাভাবিকতা বলে মেনে নিতে পারেনা কল্যাণ প্রত্যাশী আহলাল নিজ গৃহের মতো সৌন্দর্য প্রদর্শন করো আর তোমরা পরিবারের মুসলিম রমণীগণ আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দুরহৃত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইতকিল্লা আল্লাহকে ভয় সব ধরনের অশ্লীলতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করি যারা নগ্নতা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হই পর্দার গুরুত্ব মানুষের কাছে তুলে ধরি মা সচেতন করি আমাদের বোনেরা অত্যন্ত সহজ সরল না বুঝে এসব পাপাচারে নিজেকে জড়িয়ে ফেলছে তাদেরকে এসব আয়োজনের ভয়ভতা সম্পর্কে বোঝাই তাদেরকে এই ব্যাপারে আল্লাহর ভয় দেখাই যে সকল বাবা মায়েরা নিজেদের সন্তানদেরকে এসকল অশ্লীল আয়োজনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন আদরের কন্যা সন্তানটিকে এসকল সকল লিপ্ত হওয়ার সুযোগ করে দিচ্ছেন আমি তাদেরকে লক্ষ্য করে বলছি প্রিয় বাবা মায়েরা আপনারা কি চান আপনার সন্তান জাহান নামের ইন্ধন হোক এই অশ্লীলতায় মেতে ওঠার জন্য সুযোগ করে দিচ্ছেন এখনো সুযোগ আছে আপনার আদরের কন্যা সন্তানটিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আপনার চোখের সামনে সে যাতে জাহান্নামের আগুনে ছাপ না দেয় আর যে নারী স্বাধীনতার নামে নিজ দেহকে তুমি উন্মুক্ত করছো এটা কার জন্য এটা কি হাজারো পুরুষের মনোরঞ্জনের জন্য নয় এটা কি লক্ষ পুরুষের লোলুপ চাহনি মেটানোর জন্য নয় মুসলিম সুস্থ আকল দিয়ে চিন্তা করো ইসলাম তোমাকে যে সম্মান দিয়েছে সেই সম্মানের জীবনকে ফেলে তুমি কোন দিকে ধাবিত হচ্ছ আমাদের সকলের অধিকার সকলের সম্মান আল্লাহর দেয়া শরীয়ত মানার মধ্যেই রয়েছে কামিয়াবি সফলতা ইসলামের মধ্যেই রয়েছে তাই ইসলামের আলোকিত পথেই নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলো আল্লাহ আমাদের মুসলিম ভাই সব ধরনের জাহিলিয়াত থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন আমা আলাইনা ই